नवम खंड द्वितेद दक्षिणेश्वरे श्रीरामकृष्ण राखाल प्रभृति भक्त संगे ठाकुर श्रीरामकृष्ण दक्षिणेश्वरे कलमुखे चातल्ट जगन्मा ताली प्रतिमा मध्य दर्शन करीते का मार प्रभृति भक्त बसिया आज छब्बे सेप्टेम्बर आठर शो तिरशी ख्रीष्टाद ভাদ্র কৃষ্ণা দশমী বৈকালবেলা কিয়তক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসাব করবার জো তার অনন্ত ঐশ্বর্য মানুষ মুখে কি বলবে একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে একদানা চিনি খেলে তার পেট ভরে গেল তখন সে ভাবছে এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিতর নিয়ে যাব তাঁকে কি বোঝা যায় তাই আমার বিড়ালের ছানার ভাব মা যেখানে রেখে দায়। আমি কিছু জানি না ছোট ছেলে মার কত ঐশ্বর্য তা জানে না শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের চাতালে বসিয়া স্তপ করিতেছেন ও মা ও মা ও রূপিনী মা এরা কত কি বলে মা কিছু বুঝতে পারি না কিছু জানি না মা শরণাগত শরণাগত কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় মা আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো মা শরণাগত শরণাগত ঠাকুর বাড়ির আরতি হইয়া গেল শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া আছেন মহেন্দ্র মেঝেতে বসিয়ে আছেন মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন ঠাকুরকে দর্শনাবধি আর তিনি সেখানে যান না শ্রীরামকৃষ্ণ সর্বদা জগতমাতার সহিত কথা কন তাহা দেখিয়া তিনি অবাক আছেন। আর তাহার সর্বধর্ম সমন্বয়ের কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া মুগ্ধ আছেন। মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় দুই বৎসর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপালাভ করিতেছেন ঠাকুর তাঁহাকে ও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন ঈশ্বর নিরাকার আবার সাকার ভক্তের জন্য রূপ ধারণ করেন যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন তোমাদের যা বিশ্বাস তাই রাখবে কিন্তু এটা জানবে যে তার সবই সম্ভব সাকার নিরাকার আরও কত কি তিনি হতে পারেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি বলিলেন তুমি তো একটা ধরেছো। নিরাকার মহেন্দ্র আজ্ঞা হাঁ তবে আপনি যেমন বলেন সবই সম্ভব সাকারও সম্ভব শ্রীরামকৃষ্ণ বেশ আর যেন যে তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যপ্ত হয়ে রয়েছেন মহেন্দ্র আমি ভাবি তিনি চেতনেরও চেতই শ্রীরামকৃষ্ণ এখন ওইভাবেই থাকো টেনে ভাব বদলে দরকার নাই ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তাঁরই চৈতন্য তিনই চৈতন্য স্বরূপ আচ্ছা তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে মহেন্দ্র না তবে নিশ্চিন্ত হওয়ার জন্য নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য শ্রীরামকৃষ্ণ তা হবে বই কি মহেন্দ্র লোভ না শ্রীরামকৃষ্ণ হাঁ তা বটে তাহলে তোমার ছেলেদেরকে দেখবে তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কী হবে মহেন্দ্র শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না কর্তব্য মার্তন্ড শ্রীরামকৃষ্ণ এখন ওইভাবে থাকো। তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা সকলেই কিয়ৎকাল চুপ করিয়া রহিলেন মহেন্দ্র কত জ্ঞানের পর সংসার সে সজ্ঞানে মৃত্যু ওলা ওঠা শ্রীরামকৃষ্ণ রাম রাম মৃত্যু সময়ে জ্ঞান থাকলে খুব যন্ত্রণাবোধ হয় যেমন কলেরাতে হয় এই কথা বুঝি মহেন্দ্র বলছেন অবিদ্যার সংসার দাবানল তুলল তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন মহেন্দ্র অন্য লোক তবু বিকারের রোগী অজ্ঞান হয়ে যায় মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না শ্রীরামকৃষ্ণ দেখো না টাকা থাকলেই বা কি হবে জয়গোপাল সেন অত টাকা আছে কিন্তু দুঃখ করে ছেলেরা তেমন মানে না মহেন্দ্র সংসারে কি শুধু দারিদ্রই দুঃখ এদিকে ছয় রিপু তারপর রোগ শোক শ্রীরামকৃষ্ণ আবার মান লোকমান্য হবার ইচ্ছা আচ্ছা আমার কি ভাব মহেন্দ্র ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই ঈশ্বরের সঙ্গে সদা সদাযোগ শ্রীরামকৃষ্ণ তুমি আমায় স্বপ্নে দেখো মহেন্দ্র হ্যাঁ অনেকবার শ্রীরামকৃষ্ণ রূপ কিছু উপদেশ দিতে দেখো মহেন্দ্র চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ মহেন্দ্র অতঃ্পর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহা সমস্ত বর্ণনা করিলেন শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি বলিলেন এ খুব ভালো তুমি আর বিচার এনো না তোমরা সাক্ত।